বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প ভুতুড়ে। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় মূলত কিশোর সাহিত্যের জন্যই জনপ্রিয় তার এই ছোট গল্পটি আমরা নিয়েছি নারায়ণ গঙ্গোপাধ্যায় সমগ্র কিশোর সাহিত্য বইটি থেকে প্রধান চরিত্রে গল্পের লেখক কেষ্টা নরেশ পটলা কানু এবং বাঞ্ছা গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে ভূত আমি যতই বলি ভূত নেই ওসব স্রেফ গাঁজার কোলকে কেশটা ততই চেঁচাতে থাকে যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি বুঝলি আরে যা একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূত আমার কাছে এসেই দেখুক না বাছা ধন আমি নিজেই তার ঘর মোটকে দেব। দেবটা চেঁচাতে লাগলো যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আর একটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চেঁ ভ্যাঁ করতে হবে না বুঝলি এখন ঘুঘু দেখেছিস তখন ফাঁদ দেখবি তুই প্রাচন্ড তুই নাস্তিক আমি বললাম হতে পারে তাই বলেছিল এসে তার হাত চেপে ধরল বললে আ হা হা হা কেন সবাই তো প্যালা হতভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচক্ষে ভূত দেখেছি আমি সত্যি কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল আমি বললাম বাজে বাজে হ্যাঁ তবে শোনো শুনে চক্ষুকণ্ডের বিবাদ ভঞ্জন করো কিন্তু কেষ্টা তাই আগে কিছু খাওয়াতে হবে মাইরি বড্ড খিদে পেয়েছে এমনিতে কেষ্টা হাড় কেপ্পন কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা সব সময় পরের ঘাড় ভেঙে খাওয়ার তালে থাকে কিন্তু ভূতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপি শিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বান্সা বলল তাহলে শোনো বছর তিনিক আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা হলো কালনার কাছাকাছি একেবারে গঙ্গার ধারী খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম দু মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম বেশ আছি আরামে দিন কাটছি এমন সময় এক অঘটন পাশের বাড়ির হরি শালদার এক বর্ষার রাতে পটল তুলল এই লোকটা যতদিন বেঁচে ছিল গ্রামসূত্র লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছে খাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে হাটফেল করতো বেড়ালে কুকুরে পর্যন্ত বাড়ি বাড়ির ত্রিশতো না বউটা আগেই মরে ছিল ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরে যুদ্ধে চাকরি নিয়ে চম্পট দিয়েছিল বাড়িতে বুড়ো একা থাকতো তার মস্ত একটা ফলের বাগান ছিল ওই সেটাই পাহাড়া দিত এমন বিতি কিচ্ছি লোক যে বিতিকিচ্ছি সময়ে মারা যাবে তাতে সন্দেহ কি সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে নিয়েছি এমন সময় ডাকেল মরা পড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম ও সব গল্প পত্রিকার পাতায় গণ্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে বাঞ্ছা ভ্রুকুটি করে বললে আরে আগে না বাপু পরে যত খুশি বকর বকর করিস কেষ্টা বললে ঠেক তারপর এমন চোখ পাখি আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্য করে ফেলত বলে চলল কি আর করি বেরোতেই হল পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো কোনো কাজের কথা নয় যতই খিটখিটে বদখট লোক হোক না কেন মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো বেগিয়ে দেখি আমরা মাত্র চারজন ডাকাডাকি করেও কারো সারা মেলেনি কেউ কাপা গলায় বলেছে জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতড়াতে জবাব দিয়েছে কান কটকট করছে কাজেই আমাদের চারজনকে কাঁধে দুজনের দুহাতে দুটো লন্ঠন ঝুলতে ঝুলতে চলল আর কাঁধে দুলতে দুলতে চলল বরা মুখদের নরেশ আক্ষেপ করে বললে जान तो बुड़ो जाली मेरे मोड़े एकखाना खेल देखिए गल क्यूं नहीं बिस्टि सनसने हावए बर्षा पिछल रास्ता दिए चल लिखे कल अंधकार गाचपालो अंधकार विशाल दृत्य दानर मत माथा नारे বিদ্যুতের চমকানিতে চোখে চোখে লেগে যাচ্ছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে ভোগান্তি আর কাকে বলে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় জ্বালালো লোকটা মনে মনে অভিশাপ করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনেই নয় বড়র দুটো বাগদি প্রজাও ছিল তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না তাই তারা কুড়ুল কাঁধে আনবে সে যাই হোক শ্মশানে তো পৌঁছনে গেল শ্মশান ঠিক গায়ে নিচে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়ি ঘর কিছু নেই অনেকটা পর্যন্ত নেড়া মাঠের ভেতরে एलोमेलो बाबलार बनने तीन चला घर अवश्य चार देखा शान जी बस बार जो ठीक तरी नीचे एक सीढ़ी नेमे गे गंगारस्त सीढ़ी प्राय खान पनो धाप এখন বর্ষার জলে তিন চারখানা মাত্র জেগে রয়েছে ভাঙাচুরো অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির উপরেই মরাটাকে নামালাম এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবনও থাকে গঙ্গার জলে বুড়োর গঙ্গা যাত্রাও হবে তাছাড়া এই সুবিধেও আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে ব্যবস্থা করুক তার চারদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি এখানে ওখানে শিয়ালের চোখ জল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের নয় লন্ঠন দুটোর গায়ে কালি পরেছে অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার ওপর কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা শেয়ালটিয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার কতক্ষণ কেটেছে হঠাৎ আমরা বললাম দেখ চোখের ভুল খানিক পরে আবার পটলা বললে মরাটা সত্যি কিন্তু নড়ে উঠেছে আমাদের ভেতরে सब चे सह कानू जम बुक छपर कानू आश्वास जल मिनिट कय काटते काटते ही आतंके शर जान झाकनी खेल उठल भूल नहीं লন্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে একসঙ্গে আরতনাদ করে উঠলাম কানু সোজা দাঁড়িয়ে উঠল ধমক দিয়ে বললে তোর তোর ভিতর ডিম সব পেচল সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে দাও আমি তুলে নিয়ে আসি মরা তখনছে হাঁটু পর্যন্ত তার নেমে গঙ্গায় কানু গিয়ে বাঁশের মাছাটা কানু টানকে অস্বীকার করে মরাটা আরো নিজে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জপতে ধরলে কিন্তু আশ্চর্য কানু ধরে রাখতে পারলে না দুধাপিছলে চিৎকার করে উঠল আমাকে ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই জল হয়ে গেছে আমরা ছুটে গেলাম সিপড়ে ধরলাম কানুকে তারপর চাষ শুরু হলো সে কথা ভাবতে মাথার চুল খাড়া হয়ে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল ঠান্ডা জল আমাদের গোবর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল তারপরে সে পৌঁছলো বুক পর্যন্ত গঙ্গার অতল জলে সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞান কমি যেন লোভ পেয়ে আমাদের একটা আচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে মরা সঙ্গে টাকবিয়ে চলেছি আমরা অথচ আর সব চাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই কানু মরাকে ছাড়তে পারছে না আমরা ছাড়তে পারছি না কানুকে যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন করে সকলকে গলা জলে পৌঁছেছে আর দেরি নেই মৃত্যুর চারদিকে গঙ্গার অন্দুক আর কালো চলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ সেখান থেকে ব্রেতপুরের অন্ধকার জগৎ এই মরাটা করে উঠলাম ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল আমরা জয় লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগল ঘটের দিকে গলা জল থেকে বুক সেখান থেকে কোমর জলে সেখান থেকে হাঁটু জলে তারপর ওদিকের টানটা জড় করে ছেড়ে গেল संगे संगेब छिटके एलोरे हुड़मुड़ और घर ठीक तक घाटर जल्द मध्य देखा दिल मंसा थामल रुद्ध शास जायकर कह संगे बोले उठलम उठल धीरे सुस्थे बांछा बोलती देम की, की, की, की, की? आकुलरे के प्रश्न कर लो আমাদের কালনার গঙ্গার বিখ্যাত বললে হতে পারি কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেসটা ভূতের জয় জয়কার হোক তোর নিরুত্তর কেসটা হন হন করে নেমে গেল রাস্তায় শুনছিলেন ভুতুড়ে রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী অরিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স